الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونأمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور ينفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن ظلله فلا هادي له. وان اشهد الله لا اله الا الله لا خالق الا الله ولا مالك الا الله لا محيي الا الله ولا مميت الا الله ولا رازق الا الله হম্মদুহদী আল্লাহুল্লাহুফাঃ সনতান্লাহ ফাঃ فَأَحْسَنَ দীব اللهم বসুল্লাহিম আলিম عليه وعلى ও সহাবি وأزواجه وذرياته وأهل بيته وعلماء أمته وفقهاء ملته ونجباء طريقته أجمعين দু মি নাজী বিস্মিল্লাহ নিহী وَإِذَا ইজা সাল তুম না ফাস আলু নামি আর ইজি ওকতা মকি আনন্নলসুন্ন কিন্তু فلا بالقول الذي في قلبه مرض অকুল قولا معروفا صدق الله مولانا قال رسول الله صلى الله عليه وسلم الغناء وقال النبي صلى الله عليه وسلم والموت রা কবল কমেলা মত্র জলসা মোয়াজ মোকার হাজরামাইরাম সমাবেত সর্বস্তরের দিনদার মুসলমান ভাইয়েরা আমার প্রাণ প্রিয় যুবক তরুণ ভাইয়েরা স্কুল কলেজ মাদ্রাসার ছাত্র ভাইয়েরা পর্যায়লের সম্মানিতা মুসলিম মা ও বোনেরা মহান আল্লাহ রাবুল আলমিনের اپرسین دیا مہربانی اللہ رب کی چوشن کے آسکرے شکرہن کوئے اللہ مجکر مہان رب الکر آدھے محترم حضرت مؤنا اسماعیل خان صاحب مدللہ علی पर्दा सम्पर् आलोचना कर हिसाब से अपन सामने आल्लाफाक पवित्र कलम तिलाजर प्रिय नबी हजरत मुहम्मद मुस्तफा सल्लासल्लम छोट्ट छोट दुई खाना हादिर शरीफ अपन सामने पाठ कर आल्लाफाबुल आलमीन जत मानुष बनाई सबगुल आलमी सृष्टि करारिफारेंस कर बनाई बेस कम एकक्य कर बनाई पार्थक्य आई प्रथम महिला शक्ति पुरुष कम महिला शक्ति पुरुष कम एक पुरुष जेमान भोजा बहन करते महिला सेोजा बहन करते पुरुष जिन क्षेत्र करते महिला से कठिन क्या करते नम्बर बस कम দুই নম্বর বেশ কম এদের দিনের অংশ পুরুষের তুলনায় কম জ্ঞানের অংশ পুরুষের তুলনায় কম দিনের অংশ পুরুষের তুলনায় কম কেমনে আপনারা দেখবেন যে একজন মহিলার প্রতি মাসে একটা মাসিক স্রাব আছে মাসিক ঋতু আছে পুরুষের এই মাসিক ঋতুটা নাই जार कारण पुरुषर त्रीस दिन त्रीस दिन माशिक ताहले बाकी दिन मासिक श्राव है तेईस दिन तरह नामज आ नामज नहीं पुरुष के तुल একজন পুরুষের রমজান মাসের তিশ দিনে ৩০টা রোজা একজন পুরুষের জন্য কম্পালসারি কিন্তু যদি কোনো মহিলার মাসিক শ্রাব রমজান মাসের মধ্যে হইয়া যায় তাহলে তার রোজাটা নাই এটা পরে পুরা করতে হবে নামাজের কাজাও নাই রোজার কাজা আছে পরে করতে হবে কিন্তু রমজান মাসের মধ্যে নাই এরা রমজান মাসের মধ্যে রোজা থাকবে না মাসিক শ্রাব অবস্থায় তাহলে রোজাও পুরুষের তুলনায় তাদের কম একজন পুরুষের জন্য জুমার নামাজ নাই একজন পুরুষের জন্য ঈদের নামাজ আছে একজন মহিলার জন্য ঈদের নামাজ নাই একজন পুরুষের জন্য জানাজার নামাজ আছে একজন মহিলার জন্য জানাজার নামাজ নাই एक जन पुरुष कबर जेयारा मत एक इबादत आज महिला पुरुष के महिला कम कम क्या बुझे ना बुझे नहीं बर्तमान जुगे किसु महिला आरा कबर जेयारात कर আপনাদের দিকে নাই ওই আমাদের ফ্রেনীর কথা বলতেছি আসেনি আসেনি কিছু মহিলা এরকম আসেনি আমার পর্দার বদমা করছেন দুই প্রকারের মানুষের জন্য যদি হাদিস না হয় আমি দশ টাকা পুরস্কার দেব ইনশাআল্লাহ আজি হাজার টাকা পুরস্কার দেওয়ার মতো তৌফিক আমার আছে बूर ओ समस्त बेगाना महिला जरा बेगाना पुरुष कबर जयरत करबर पास আল্লা হুজরে আমরা মুসলমান তো সবাই জি আমাদের আমলের মধ্যে হয়তো ত্রুটি থাকতে পারে কিন্তু আমরা যে মুসলমান মুসলমানের সন্তান মধ্যে কি কোন সন্দেহ আছে তো মুসলমানের সন্তান হিসেবে আমরা কি বিশ্বাস করব রাইফেলের গুলি মিস হইতে পারে অবকাশ নাই রসুল্লাহ ইসলাম বদন আল্লাহ জব্ল কুবুর ওই সমস্ত মহিলার উপরে আল্লাহ লড়ুক যারা বেগানা পুরুষের কবরের পাশে যায় কথা বুঝছেন না বুঝেন নাই আমার ভাইরা হজরত শাহজালাল রহমতুল্লাহদ্দিন আমানত শাহ রহমতুল্লাহ আলাই গরিবুল্লাহ শাহ রহমতুল্লাহ আলাই গুলামুর রহমান শাহ রহমতুল্লাহ আলাই এই সমস্ত বুজুরগান দিন বুজুর্গ ছিলেন এর মধ্যে কোন সন্দেহ নেই ইনারা যে ছিলেন এর মধ্যে কোন সন্দেহ নাইনারা কোন ভণ্ড ফির ছিলেন না হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাই ভণ্ড ছিলেন না খাজা মহিনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ ভণ্ড ফির ছিলেন না আমানত শাহ রহমতুল্লাহ আল্লাহ ভণ্ড ফির ছিলেন না গরিবুল্লাহ শাহ রহমতুল্লাহ আলাই ভণ্ড পির ছিলেন না গোলামুর রহমান সাহেব রহমতুল্লাহ আলাই ভণ্ড ফির ছিলেন না ইনারা যে বুজুর্গ ছিলেন এর মধ্যে কোন সন্দেহ নাই কিন্তু তোমরা যারা কবরে পাল্টা করতেছান যদি অসিহত করে না যাইয়া থাকেন তাহলে এগুলার জন্য উনারা দায়ী তোমরা দায়ী হবে না আমার ভাইয়েরা দুঃস্থ খ্বাজা মহিনুদ্দিন চিস্তি রহমতুল্লাহে যাইতেছে এক লোক রশিদ আহমদ গুঙ্গহির রহমতুল্লাহ রশিদ আহমদ কাছে অনুমতি চাইছেন হুজুর আমি খাজা মহিনুদ্দিন চিস্তির রহমতুল্লাহ ওরসে একটু যাব তো রশিদ আহমদ গুঙ্গহির রহমতুল্লাহ আল্লাহ বলেন যে বেটা কি করবি ওরসে যাইয়া লাভ নাই যাইস নে হে কয় না হুজুর আমি একটু যাবই রশিদ আহমদ গঙ্গিত শেষ পর্যন্ত থেকে একটা সাদা কাগজের উপর এইভাবে আঙ্গুল দিয়া কি যেন লিখি দিলেন ওই মুরিত বেটা আর আচ্ছা আঙ্গুলের আগায় কালি আছে নাকি তা আঙ্গুল দিয়ে লিখলে এটা অক্ষর কাগজের মধ্যে উঠে সাদা এটা কি লিখলেন এখানে তো লেখা কিছু নাই আরো আঙ্গুল দিয়া লিখলেন রশিদ আহমদ গম্বীর বলে বেটাই এটা তোর বুজার বিষয় না যার কাছে লিখছি উনি ফুটতে পারলে আর বুঝলেই তো হইল বলে হুজুর দিব কাকে বলে তুই যে রাস্তা দিয়া যাবি একটা সাদা পাগড়ি সাদা দাড়ি সাদা জুব্বাওয়ালা একটা লোক বসে বসে জিকির করতেছে উনাকে দিয়ে দেবে আচ্ছা ঠিক আছে আমার ভাইয়েরা এই লোকটা যাওয়ার পথে ঠিক ওই জায়গায় চিঠিটা পড়ি একটু হাসি দিছে এরপরে অপর পিষ্ঠায় আবার আঙ্গুল দিয়া কি যেন লিখলো আর বলে তুমি हमद गंगर अहमला दिखा तक हसी नहीं क्यों लिखल आंगुल আমি তো কিছু কাছে দিলেন উনি পড়ি হাসি উঠছে ঘটনাটা কি লোকটাকে আপনি কি লিখলেন উনি কি লিখলো আমার বেহ রশিদ আহমদ রহমান বাবা তোকে নিষেধ করছিলাম সেখানে জেসনা যার কবর উনি এখন সেই কবরে এখন সেই কবর যার কাছে তোকে আমি পাঠাইছিলাম এই চিঠি নিয়া পাহাড়ি রাস্তায় যে লোক রাস্তার দ্বারে পাহাড়ের পদে সে বসিয়া বসিয়া জিকির করতেছেন ওই লোকটাই খাজা মহিন উদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাই উনি খাজা আমি লিখছিলাম হুজুর আপনি তো কুতুব রাখতাম আপনার কবরের উপরে এইভাবে শিরিক পেজাহাত হইতেছে আপনি এগুলাকে প্রতিরোধ করেন না কেন প্রতিহত করেন না কেন এই কথাটা আমি লিখছিলাম তো উনি আমার কাছে উত্তরে লিখছেন মিয়া রশিদ আহমদ আমি তো মরে গেছি আমার তো এখন কুতুবিয়ত বেলায়াত কিছু নেই মরা মানুষের কি বেলায় আর কি কুতুবিয়াত তুমি তো এখনো जिंदा তুমি তো ডিউটিতে আসো ডিউটিতে থাকা অবস্থায় তুমি কুতুব রাখtabs একটা murid తిরাইতে ফেললানা আমি মরা মানুষ এই হাজার হাজার মানুষ কেমনে পরাই আমার বেয়রা দস্তাওয়া হ্যাঁ কবরের পাশে যাইতে পারে যদি কবরের মুর্দা ওই জেয়ারাতণী মহিলা দুগানা হয় কবরের মুর্দা আর জেয়ারাতিনী মহিলা দু যদি কি হয় এগানা হয় এগানা বেগানার পরিচয় দিয়ে আগে সোজা পরিচয় যেই মহিলার সাথে যেই পুরুষের সাথে বিবাহের বন্ধন জায়েজ নাই ইনারা দুজন এগানা যেই মহিলার সাথে যেই পুরুষের বিবাহ বন্ধন জায়েজ इनारा दोनु जन बेगाना बुझाते मेरे अपन ऐलर बंधन जैज आनारा दोनों भैया बनर विवाह बंधन जैज आनारा दोनों আপন আপন জেঠার বাতিজির চবন্ধন আমার ভাইয়েরা দুষ্ট্রী মামি আর ভাগিনা ইনাদের দুরোজনের মধ্যে বিবাহ বন্ধন যায়জ আছে मामा मारा जाए मुसलमान पाटना पाटना कथा बोलिए एक बड़ बड़ करकार मामा मारा जाद्दत पूरा कर डिवर्स दे তালাক দেয় করার পরে ওই মহিলাকে ওই মামার ভাগিনা ইচ্ছা করলে শরীয় না নাই আছে আর বেগানা বেগানা আমার বেহারা দোষ বর্তমান সমাজ ব্যবস্থা কিন্তু এটা বলে না বর্তমান সমাজ ব্যবস্থা মনে করে মামি আর ভাগিনা মা ছেলের মতো बाजा चाचीजा बुजी थी चाची, चाची चासा के डिबूज दे चाचा मारा जातीजा करते जातेजा बेगाना चाषी भातीजा बेगाना समाज व्यवस्था चाषी के मा मैने चाषी भातीजा मा ऐसे बड़ बन मारा जाते छोट बन टा के অতএবা না বেগানা বেগানা আমাদের সমাজ ব্যবস্থা কি শালি কে ছোট বোন মনে করে আর শালিরা দুলাবাই কে বড় ভাই মনে করে বড় ভাই কি আমরা ভাই বোনের মতো আমরা ভাই বোনের মতো ভাই বেটা করলে কি হবে আল্লাহ রসুল যদি মনে না করে আল্লাহ রসুল তো তোকে ভাই বোন মনে করে না তুই কে ভাই বোন মনে করা দুলা ভাই মানি বড় ভাই আর শালি মানি ছোট বোন যদি বড় ভাই আর ছোট বোন হয় তাহলে তোর বউ মারা যাওয়ার পরে তুই এই মহিলাটাকে বিয়ে করতে পারিস কিভাবে এগারা না বেগানা আমার ভাইয়ের আস্ত যে পুরুষের সাথে যেই মহিলার সাথে বিবাহ বন্ধন যায়জ আছে ওই পুরুষের সাথে ওই মহিলা বেগানা দেখা দেওয়া নাই দেখা দেওয়া নাই আর যে মহিলার সাথে পুরুষের নাই এরা একজনের সাথে একজনের দেখা দেওয়া যায় এবার এগারা না বেগানা বুঝলেন এগানা বেগানার পরিচয় বুঝছেন তো তালতোবাই তালতোবাই তালতোবাই আর তালতো বোন এগারা না বেগানা জোরে বলতে হবে যুবক ভাই ওরা মুরবীরা আর বলার দ্বারা ফায়দা হবে এই গুণার থেকে আল্লাহমাকে হেফাজত করবো তালতোবাই আর তালতো বোন এগান না বেগানা চাষা তো ভাই জেঠাতো বোন জেঠা তো ভাই চাষা বোন এগান না বেগানা একটা আত্মীয়তা আছে না যেখানে কোনো আত্মীয়তা নাই উইদাউট রিলেশন উইদাউট রিলেশন গায়ে হলুদের অনুষ্ঠান আপনাদের এলাকায় হয় না আমাদের এলাকায় হয় গায়ে অনুষ্ঠান হয় বিয়ের আগে না করে বিয়ের আগে যখন গায়ে হলুদের অনুষ্ঠান হয় তখন কি ওই বিয়ের স্বামী স্ত্রীর আগ্রহ হইছে না হয় আগ্রহ হইছে হয় নাই আপনারা বুঝি থাকলে মুসলমানের বাচ্চারা বুঝি থাকলে আমাকে বলেন রিলেশন সাব্যস্ত হয় কিসের দ্বারা কাহের দ্বারা রিলেশন সাব্যস্ত হয় কিসের দ্বারা এখনো তো বিয়ে হইল না বিয়ের আগে গায়ে হলুদের অনুষ্ঠানে ওই বাড়ির তালতো এই বাড়ির তালতো এই বাড়ির তালতো ভাই ওই বাড়ির তালতো বোন একটা দুইটা তিনটা পর্যন্ত গায়ে হলুদের নামে আর কুতাকুতি করতেছ মুসলমানের মুসলমান যদি হইয়া থাকেন মুসলমানের সন্তান যদি হইয়া থাকেন আজকের এই মাহফিলে যারা উপস্থিত আছেন একেবারে তরুণ যুবক আবাল বয়সের যারা আছেন গাই হলুদের অনুষ্ঠানে যোগদান করবেন না হারাম এটা বিয়ের আগের অনুষ্ঠান কোন রিলেশন নাই উইদাউট রিলেশন ঠিক না ভে ঠিক পরিচয় বুঝছেন তো এগানা বেগানার পরিচয় এবার বুঝেন মুর্দা যদি যে জায়ারাত করবে মহিলা ওই মহিলার এগানা হয় এবং আশেপাশে আর কোনো কবর না থাকে বেগানার তাহলে ওই মহিলা ওই মুর্দার কবরের পাশে যাইয়া জেরাত করা জায়জ আছে জেরাত করা কি আছে জায়গ আছে দলিল নম্বর এক আমার ভাইরা আক্রম সাল করেছেন আয়সিকারজি আল্লাহ রুম রুমের মধ্যে সেখানে হুজুর ইফাক সাল্লু আলী ওসাল্লাম দফন করা হয়েছে আম্মাজান আয় সিদ্দিকা বলেন রসুলের দফনের পরে दे स्वामी देख ले रसुल अक्रम सला दफन कर তখনও আমি কোন সময় রুমের মধ্যে প্রবেশ করতাম অথচ আমার মাথায় ঠিকমতো মতো কাপড় থাকত না আমার শরীরে ঠিকমতো কাপড় থাকত না আমি মনে মনে বলতাম একজন আমার আব্বা একজন আমার স্বামী কোন অসুবিধা নাই কিন্তু যখন থেকে ওই জায়গায় হজরত ওমর ফারুক রাজিয়াল্লাহ মুখে দফন করা হয়েছে তারপর থেকে আমি আর ওই কবর গুলার পাশে আগের মতো অবস্থায় সেখানে প্রবেশ করি না যদি কোনো কারণে প্রবেশ করা লাগে তো আমার মাথা ডাকি আর শরীরটা কি আর সুন্দর মতো পর্দার সহিত এখানে প্রবেশ করতাম এমনিতে আগের মতো প্রবেশ করি না কারণটা কি ছায়া আমি নরমর আগে তো একজন আমার স্বামী ছিলেন একজন আমার আব্বা ছিলেন এখন শোয়া আছেন উনি তো আমার স্বামী নয় উনি আমার আব্বাও নয় উনি আমার আবৃত করা ছাড়া আমি সেখানে আর প্রবেশ করতাম না বোঝা গেল কবরের মুর্দা যদি ওই জেয়ারাতণী মহিলার সঙ্গে এগানা না হয় আশেপাশে আর কোনো বেগানার কবর যদি না থাকে তাহলে মহিলা কবর জেয়ারাত করতে পারে প্রখান্তরে সাব্যস্ত হইল মুর্দাজীরা হজরত আব্দুর রহমান আবু বাকর রাজি আল্লাহ আনহু আবদুর রহমান ইবনে আবু বকারি এবার মাদ্রাসা ছাত্র অগলা বারে বুল দরিও না আব্দুর রহমান ইবনে আবু বাকর हजरत आयार की मनोजग नहीं मनोज नहीं सकार दरकारनाथाबूर इब्नेबू बकर भाई আব্দুর রহমান না একটা ছেলে একটা মেয়ে তা আয়েশা আর আব্দুর রহমান কি দোজন না আমার ভাইয়ের সহাবত আব্দুর রহমান হজ করার জন্য হজ করি আসার সময় মদিনা শরীফ আসার পথে অর্ধেক রাস্তায় এতেকাল করেছেন অর্ধেক রাস্তায় এখন ওনাদের নিয়ম ছিল সুন্নত মোতাবেক যেখানে মৌত সেখানে যেখানে মৌত সেখানে এখন তো আমরা তেরোশো মাইল বাড়ি দিয়ে মুর্দাকে বাড়িতে নিয়ে আসি এটা কিন্তু খেলাফুন হজরত আব্দ আব্দুরহাম আবু বাকার যেই জায়গাতে এনতেকাল করেছেন সেই জায়গাতে ওনাকে দফন করা হয়েছে দফনের সময় বা সময় হজরতে আয়সা সিদ্দিকা সেখানে উপস্থিত ছিলেন না পরবর্তী একদিন হজরতে আয়সা সিদ্দিকারদ আল্লাহ উনার কবরের কাছে গেছেন যাইয়া কবর জিয়ারত করছেন কবর জিয়ারত কইয়া এবার আরবি ভাষায় দুইটা শের দুইটা ছন্দ আবৃত করতেছেন ওই মেসকাত শরীর প্রথম খন্ডের মধ্যে আছে আব্দুর রহমান ভাই তোমার কালের সময় দাফনের সময় পাশে থাকতাম না কিন্তু হজরত আব্রাহমার রাজি আল্লাহ যেখানে কবর ছিল তৎকালীন তখন ওনার আশেপাশে কোন বেগানা পুরুষের কবর এই জন্য হজরত আয়সি আল্লাহ গেছেন কত বেশ কম আমি একটা ছোট্ট ঘটনা আপনাদেরকে শুনেন আল্লাহ আলী হজরত আলীর একদিন ফজর নামাজ পড়ার জন্য মসজিদে নবীতে গেছেন নামাজ পড়ি মসজিদ নবীর বসে রয়েছেন কিসের জন্য এশরাকের সময় হয়েছে হজরত আলী রাজিয়াল বাসায় যাইয়া দেখেন অন্য দিনের চেয়ে ব্যতিক্রমী অবস্থা কি ব্যতিক্রম আমার বেহরাদ সব সময় হজরতে আলিরজাল নামাজের পরে বাসায় যাইয়া দেখেন समस्त क्षेत्र एक साथ ही गम डालिया पिछते हैं आटा अब बाल्ट मध्य ঘরের সমস্ত ব্যবহৃত কাপড় চোপড় রাখছেন দোয়ার অপেক্ষায় আরেক পার্শ্বের চুলার মধ্যে চুলার উপরে পাতিলের মধ্যে হান্ডির মধ্যে পানি দিয়া নিচে আগুন জ্বালাইয়া রাখছেন চুলার উপরে পানি গরম হইতেছে আর এই কাজগুলা একসাথে সব শুরু করছেন শুধু তাই নয় এদিকে হজরাতে মা কাজও করিতেছেন আবার অজস্রভাবে কান্নাকাটি করতেছেন কিনতেছেন একসাথে শুরু করে দিলে আবার কান্নাকাটি করতেছ ব্যাপারটা কি কেন কাঁদো আমাকে একটু বলো জিজ্ঞেস করে হজরতে আলী কিন্তু ফাতেমা কোন উত্তর দেয় না কেন কাঁদে বলে না আরো জোরে কান্দে আলী রাজি আল্লাহ করে তোমাকে মোহাম্মদুর রসুল্লাহ দিলাম আমি তোমার কান্না আর বরদাস্ত করতে পারি না তাড়াতাড়ি বল কি কারণে তুমি এইভাবে কান্দ হজরতে ফাতেমা রাজি আল্লাহানা বলেন আলী আমি আজকের রাত্রে আমার আব্বা জান আব্বাজানের উপরে আমার নজর পড়েছে আমি আব্বাজান কে জিজ্ঞেস করলাম বাবা জান সাল্লি সাল্লাম আপনি কি তালাশ করতেছেন রসুল আক্রম সালাহ বলেন মা ও আমার ফাতেমা আমি তো তোকে তালাশ করতেছি নিয়ে যাওয়ার জন্য ঘর থেকে বাইর হওয়ার সময় আবার বলতেছেন ফাতেমা রমজান মাস আগামীকাল তো তুমি নিশ্চয় রোজা রাখবে সাহেরি করবে আলির দস্তরখানে আলীর ঘরে আলীর সাথে ইতার করবা আমি আব্বাস কথা বুঝতে দস্তরখানে রসুল্লাফতার করা মানে কি কোথায় আর আর বুঝতে বাকি নাই আজকের দিনটাই দুনিয়াতে আমার সর্বশেষ দিন আজকের পরে এই দুনিয়াতে আমি আর থাকবো না আমার বেহারা হজরতে আলীর যখন স্বপ্ন শুনেছেন যেহেতু আলীর গড়ে হবে ইফতার রসুলিয়া খাম সাল্লাহামের দোস্তরখানে হবে অতএব ইফতারের আগে ফাতেমা দুনিয়ার থেকে বিদায় নিয়ে যাবে এই স্বপ্ন শোনার পর হজরতে আলী রাজিয়াল্লাহানু নিজেও কাঁদা শুরু করছেন हासानसैन रजियाल्ला दोनोजन बाहर खेला करते दौड़ाई दौड़ाइते गे आ गे ढुकी देखे अब्बा दोनोजन कादे अबुज शिशु सन्तान हासान हुसाइन আব্বার কাছে না তোমরা কাঁদ না। বারবার যখন জিজ্ঞেস করতেছি হজরতে ফাতে আল্লাহনা বলেন বাবারা তোমরা দু এখন নানার কবরের কাছে চলে যাও হজরত ফাতে মারা জিয়া নিয়ম ছিল কাছে চলে যাও এই কথা বলার দেরি দৌড়াইতে দেরি হতো না নানার কবরের কাছে চলে যাও বললে সঙ্গে সঙ্গে দৌড়াইয়া রজা এক সাত পাশে চলে যাইতেন আজকে হজরতে ফাতেমা রাজিয়ালা বলেন ও বেটারা আমার এই মুহূর্তে আমাদেরকে কেন তোমরা বিরক্ত করিও না দুজন নানার কবরের কাছে চলে যাও সঙ্গে সঙ্গে দৌড় দিয়া হজরতে হাসান হোসেন্লাহানুমা দুজন নানার কবরের কাছে চলে গেছে যেই মাত্ররাও যাই একদশের পাশে যাইয়া দাঁড়াইছে ভিতরের থেকে আওয়াজ আসতেছে আল্লাহ হাবিব জনাবাহ সাল্লা বলতেছেন হে আমার নাতিরা এই মুহূর্তে তোমরা আমার কাছে কেন আসছ নানার কাছে তো আগামীকাল আসতে পারি দুই দিন পরেও আসতে পারি এখন নানার কাছে থাকার দরকার নাই তাড়াতাড়ি ঘরে চলে যাও মায়ের চেহারার দিকে তাকাইয়া থাকো গিয়া মায়ের চেহারার দিকে তাকাইয়া থাকো আজকের পরে তোমরা তোমাদের মাকে আর পাইবে না এই কথা যখন নানাজির জবানে শুনছেন এই দুই শিশু সন্তান হাসান গড়ে যাইয়া মায়ের গলা জড়াইয়া ধরছেন মায়ের গলা জড়াইয়া ধরে কয় মা কেন তোমরা দুজন কাঁদ এখন আমাদের বুঝে এসছি তোমরা দুজন আমাদের থেকে গোপন করেছিলে কিন্তু নানাজি আমাদের থেকে গোপন করেন নাই নানা আমাদেরকে বলে দিয়েছেন আজকের দিনটা তোমার জন্য এই দুনিয়াতে শেষ দিন ज्वर आक्रांत छहूर्ते हजरत ज्वर गे ज्वरे थर थर कर জ্বরের কারণে হজরত ফাতেমা আর দাঁড়াইয়া বৈশা থাকতে পারেন না বিছানায় পরন্তলা জ্বর যখন প্রচন্ড বেগে পারলেন। আমার মনে হয় সময় নিকটবর্তী হইয়া গেছে হজরত ফাতেমা হজরত আলীর ডাকছেন হে আলী আপনি আমার পাশে বসুন আপনার সাথে আমার তিনটা কথা আছে আমার মনে হয় আমি আর বেশি সময় দুনিয়াতে না আমার মা বোনেরা কে কোথায় আছেন কোনখান থেকে বয়ান শুনতেছেন এই তিনটা কথা একটু ভালো করে শুনেন একজন মহিলা বৃহস্পতি মহিলাদের সর্দার সৈয়দা যান না ফাতেমা আনহা। আমার বেহরা হজরতে ফাতেমা ইন্টেকালের সময় ওনার স্বামীকে তিনটা ওসিয়ত করে গিয়েছেন এই তিনটা ওসিয়ত কি ও বেহরা দোস্ত আবাব হজরতে ফাতেমা বলেন আলী कथा हलोमी जे दिन घरे मध्य एसनारेकायर मध्य एस दिन थे के आज के पर्यतक अनेक कष्ट दिए अनेक कष्ट दिए आप जो ये कष्ट क्षमा ना करें माफ ना करें কেয়া মতের ময়দানে আল্লাহাকের দরবারে যদি আমার জন্য নালিশ করেন তো আমি সন্তানের কারণে আমি মেয়ের কারণে কোটি কোটি মানুষের সামনে আমার আব্বার চেহারা মলিন হবে আমার আব্বা লজ্জিত হবে আমি একটা সন্তান চাই না কেয়া মতের ময়দানে আমার কারণে আমার আব্বার চেহারা মলিন হোক আমার কারণে আমার আব্বা শর্মিন্দা হোক আমি চাই না আপনি আমার মৃত্যুর আগে আমাকে শুনাইয়া শোনাইয়া একটু বলুন আমাকে ক্ষমা করে দিলেন কিনা আমার বেহারা দোস্ত এই জন্য প্রত্যেক মহিলার জন্য উচিত প্রতি সকালে একবার একবার প্রতি সকালে থেকে ক্ষমা আনিয়ে নেওয়া কারণ যে মহিলার অন্তকালের সময় স্বামী তাকে ক্ষমা করে নাই স্বামীটার উপরে নারাজ আমার বেহেরা এই মহিলার সমূহ বিপদ সামনে সমূহ বিপদ আমার বেহরা দোস্তবাব भैर तरुण भाइय स्कूल कलेज और छात्र भाइय रजनीति रा, करें छोट भाइय विभिन्न दल राजनीति करें हाथे पाए दरी आपील कर सतान गर्वे धारण करा একটা সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ করা এটা কোনো চারটিখানি কথা নয়। একটা সন্তান লালন পালন করা পনেরো ২০ বছর ২৫ বছর পর্যন্ত একটা ছেলেকে লালন পালন করা চেক কথা না যতক্ষণ পর্যন্ত আপনি মা বাপ না হবেন ততক্ষণ পর্যন্ত আপনি বুঝবেন না একটা সন্তানকে গর্বে ধারণ করা কত কষ্ট একটা সন্তানকে ভূমিষ্ঠ করা কত কষ্ট একটা সন্তানকে প্রথম দিন থেকে পনেরো ষোলো বিশ বছর পর্যন্ত লালন পালন করা কত आमा दुनिया मानुषे समाज एलकार मानुषा होब्बा के एक बोलते अमुक चरइार लुच्छार भाप अमुक बदमाश অমুক ডাকার অমুখ অমুক সন্ত্রাসীর বাপ এই কথা যেন বলতে না পারে তাহলে আপনার মতো সন্তানকে সুসন্তান বলা যাবে না কেন আপনাকে এতবার কষ্ট করি গর্বে ধারণ করলো মা আপনাকে আপনার কারণেই যদি মা গালি শুনে আপনি যদি মাকে গালি শোনান আপনার মতো কুসন্তানকে ফেটে ধরার কি দরকারটা ছিল এত কষ্ট করে ভূমিষ্ঠ করার কি দরকারটা ছিল আপনার কারণে যদি আব্বা গালি শুনে আপনার কারণে যদি আব্বা অপমান হয় পুত্র যদি পিতৃ বিভূষিত সাহ চাই আমার উস্তাদ আমার মর্জিদ আমার বেহারা সব সময় মনাজাতের মধ্যে আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহ ছেলে তোমার দেওয়া নামত আমরা দরখাস্ত করি নাই আমাদের নেককার চরিত্রবান বানাও এ আল্লাহ ছেলেমেয়ের কারণে দুনিয়া খেড়াতে আমাদেরকে ছোট বিন্দা করিও না আমাদেরকে লজ্জিত করিও না আমার মুরব্বী অনেকেরম যারা আছেন আব্বা আব্বা যারা আছেন আব্বা আব্বাদের ক্ষেপমতে আমার আড়স আপনাদেরকে আমি অনুরোধ দোয়া করবেন যদি পারেন ভালো আরবি যদি দোয়া না পারেন বাংলাতে বলবেন এ আল্লাহ আমার ছেলে মেয়ে নেককার নেদার চরিত্রবান মানিয়া দাও আমার ছেলে মেয়ে গুলাকে নামাজই দাও আমার ছেলে যারা দেশে আছে বাড়িতে ঘরে আছে ছেলেরা এই ছেলেদেরকে ডাকবেন ডাকিয়া সাথে লইয়া বলবেন বাবারা চল তোর দাদা দাদুর কবরটা একটু করি আসি কোথায় আপনার আব্বা কবর আপনি চুল আপনার সাদা হয়ে গেছে আপনার কবরের কাছে প্রতি শুক্রবারে একবার মনে রাখবেন এই থেকে আপনার ছেলেরা শিখবে এবং আপনি যখন মারা যাবেন আপনার কবরের কাছেও প্রতি শুক্রবারে আপনার ছেলেরা যাবে আপনি যদি না যান আপনি যদি আপনার আব্বা মনে না করেন আপনি যদি আপনার আব্বা আমাকে ভুলে যান আমার ভাইয়েরা দুষ্টাহানের সরকারের মেয়ে হজরত দুনিয়াতে থাকতে ব্যস্ত আমাকে মাফ করে দিলেন কিনা বলুন নতুবাকে আমতের ময়দানে আমি সন্তানের কারণে আমার আপা আলজ্জিত হবে হজরতে আলী রাজি আল্লাহানু বলেন ফাতেমা কি বলতেছ তুমি তুমি তো রহমতুল্লিয় আলমিনের মেয়ে তুমি তো সর্দারে দু জাহানের মেয়ে তোমার আব্বা তো দু জাহানের সম্রাট তোমার আব্বা আমার কাছে তোমাকে যে বিয়ে দিয়েছেন দয়া করে মেয়রবানি করে বিয়ে দিয়েছেন আমি আলি তো তুমি ভা তোমার উপযুক্ত ছিলাম না দয়া করে মেয়রবানি করে তোমাকে আমার কাছে বিয়ে দিয়েছেন সেই পরিমাণ তোমার হওয়া আদায় করার দরকার ছিল আমি আলি সেই পরিমাণ তোমার করতে নাই। আমার মনে আছে যেদিন থেকে তুমি আমার গরিয়ার শখ সেদিন থেকে আজকে পর্যন্ত এমন কোনো দিন যায় নাই যেই দিন দুই বেলা খানা তোমাকে আমি পেট ভরাইয়া খাওয়াতে পারছি এমন কোনো দিন যায় না কত আল্লাহ আব্বার ঝগড়া বিবাদ করতেছেন আর হজরতে আলির দি আল্লাহু ফাতেমারের কালের সময় বলেন ফাতেমা যেদিন থেকে তুমি আমার বিবাহের মধ্যে আসছো সেদিন থেকে আজকে পর্যন্ত কোন একটা দিন আমি আলীর বিরুদ্ধে আমার ভাইয়ের স্বাব হজরত ফাতেমা রাজি আল্লাহ না বলেন ও আলী দুই নম্বর কথা আপনার সাথে আমার দুই নম্বর কথা আমি তো মরে যেতেছি हमारी शिशु सतान आपनाराखी जेते शिशु सतान आपनारमी रखी जेते अनुमति दिली मरे जा দুনিয়ার যেই কোনো মহিলা আপনার পছন্দ হবে আপনি বিয়ে করে নেবেন কোনো অসুবিধা নাই আমি আপনাকে অনুমতি দিলাম বিয়ে করে নিবেন কিন্তু সপ্তাহে সাতটা দিন এই সাত দিনের মধ্যে একটা দিন আমার এই দুইটা অবুধ শিশু সন্তানের জন্য বরাদ্দ করবেন সপ্তাহে একটা রাত আমার ছেলেগুলাকে এক তুবুকের মধ্যে নিয়ে থাকবেন যতদিন আমার ছেলেগুলা বালেক না হয় আর যখন আমার ছেলেগুলা বালেগ হইয়া যাবে তখন আমার ছেলেগুলাকে আল্লাহর সফরদ করে দিবে আমার ভাইয়েরা দোস্ত বাব হজরতে ফাতেমা বলেন আলী তিন নম্বর কথা আপনার সাথে আমার তিন নম্বর কথা আমি মারা যাইতেছি সামনে একটা রাত আমার কাফন দাফনটাকে আগামী দিন পর্যন্ত বিলম্ব করবেন না আজকের রাত্রের মধ্যে আমাকে দাফন করে ফেলবেন আর আমার দাফনের কাজে আমার জানা যায় আপনারা আপনি হাসান হোসাইন এই তিনজন ছাড়া ভিন্ন কোন পুরুষ ডাকতে পারবেন না আলিরাজিয়াল বলেন ফাতেমা কেন এই কথা বলতেছ তুমি আমি সমস্ত মহাজারদেরকে ডাকবো সমস্ত অনসারদেরকে ডাকবো সমস্ত মদিনাবাসীদেরকে ডাকবো হাজার হাজার মানুষ হবে তোমার জানা যায় তুমি নিষেধ কেন করতেছ হচরতে আলী যেদিন পর্দার আয়াত নাজিল হয়েছিল পর্দার আয়াত যেদিন নাজিল হয়েছিল আমার আব্বা জাহান আমাকে ডেকে বলেছিলেন ফাতেমা ও বেটি আমার পর্দায় থাকি ও পর্দায় বেগানা কোনো পুরুষ যেন তোমাকে না দেখে আমার আব্বা যেদিন আমাকে ডেকে বলছেন সেদিন থেকে আমি ফাতেমার শরীর কোনো বেগানা পুরুষের নজরে পড়ে নাই আলি আজকে আমি মরে যেতেছি আমাকে কাফনের কাপড় পরিধান করানো হবে পাঁচটা কাপনের কাপড় হাজার হাজার মানুষ যখন আমার জানাজায় আসবে ঠিকই তারা আমার চেহারা দেখবে না ঠিকই তারা আমার হাত পাও দেখবে না কিন্তু কাফনের কাপড়ের উপর দিয়া তো তারা আমার শরীরটাকে নবীর বেটি ফাতেমা কতটুক লম্বা ছিল আর কতটুক মোটা ছিল অনুমান করতে পারবে আমি চাই না আমি মৃত্যুর পরেও আমার আব্বার হুকুম লঙ্কিত হোক আমি চাই না আমি চাই না কাফনের কাপড়ের উপর দিয়াও আমি ফাতেমার শরীরের উপর কোন বেগানা পুরুষের নজর পড়ুক আমি চাই না অতএব আমাকে রাত্রে দফন করে ফেলবেন আর আপনারা বাপ বেটার তিনজন ছাড়া जख हजरत फातिमा उठाना खाटिया मध्य चार्टल हाथ एक हाथ बहन करते একটা হাতল ধরছেন হজরতে আলী রাজি আল্লাহ আরেকটা হাতল ধরছেন হজরতে আরেকটা হাতল শিশু সন্তান যদি খাটিয়া আলগাইতে পারে খাটিয়া বহন করতে পারে তো ওই মহিলা এটা কিরকম ওজন ছিল আল্লাহ আত্মার কিন্তু আরো একটা হাতল বা কিরা গেছে মানুষের দরকার হজরতে আলী রাজিয়াল্লাহানু চিন্তা করতে আমার ভাই সহবাব আবুজর গিফারি কে যখন হজরত আলী রাজিয়াল দেখছেন হজরত আলী রাজিয়াল চিন্তা করে ব্যাপারটা কি আমি তো কাউকে শুনিলাম না জানালাম না আবু আসলো জিজ্ঞেস করে ও আবুজর এত রাত্রে আপনি আলী আমি শুইয়া গেছিলাম আমার চোখে ঘুম লাগিয়া গেছিল আমার চোখে ঘুম লাগিয়া গেছিল আমি যখন ঘুমাইছি স্বপ্নের মধ্যে দেখতেছি আল্লাহর হাবিব জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্ল হে আলী আমি তো রসুল সাল্লু আলী ওসাল্লামের সংবাদ দেওয়ার কারণে নিজে নিজে আসি নাই হাজরাতে আলী রাজি আল্লাহ বলেন ও বুঝছি टर करतेमार खाटिया बहन करण की जानबाइ कराम मध्य हजरते वयस्क दुनिया विमुख অন্ধকার রাত্রি হজরতে ফাতেমার জিয়ালাহাকে যখন কবরের মধ্যে রাখছে কবরের মধ্যে রাখার পরে হজরতে আবু জিয়াল্লাহু কবরের সাথে কথা বলতেছেন কবর কিহগ্র তাবুজর গে পি ও কবর জানিস নাকি আজকে তোর কাছে আমরা কাকে নিয়ে এসি আজকে তোর মধ্যে কাকে জানিস নাকি হাজু রসুল হাসান ও কবর জানিস এটা রসুল আক্রম সালের বেটি এটা হজরত আলী রাজি আল্লাহন বেবি এটা হাসান হুসাইনের মা খবরদার দুর ব্যবহার করবি না গ্রামকে জিজ্ঞেস করেন আমার ভাইয়ের আবুস্তাহাব কবরের মাটির থেকে আওয়াজ আসছে আনা বাইতনাইতুিন কি বলতেছো তুমি আমি তো এমন এক ঘর আমি কোন বংশ পরিচয় দেওয়ার ঘর নই আমার এখানে কোন উচ্চ বংশ নিচু বংশ বলি আনাবাই তু দুধ ও আলী আমি একা ঘর আমি অন্ধকার ঘর আমি ভয়ভীতির ঘর আমি সাপ বিচ্ছুর ঘর আমার এখানে যদি কেউ নাকা নিয়ে আসে আমি তার সাথে আমি তাকে এমন জোরে চিপ লাগাই এমন জোরে চিপ লাগাই ডানের হাড় বামে হইয়া যায় বামের হাড় ডানে হইয়া যায় আমার এখানে বংশ পরিচয় দিয়া কোনো লাভ নাই ও ভাইরা দুষ্টা ও আমার মামনেরা রসুলের বেটি खबर की अस्तित्व थक अवस्था थक घटना के क्यों सुनेलम एकज स्त्र स्वामे की रकम व्यवहार होते परे एक स्त्री युझान जो हजरतेफा तेमारल्लाहन घटनाटन के सुनलरा धुस्त अब यार बुझे যেই কবরের মধ্যে আল্লাহাক লানত করে আল্লাফাক তার উপরে কি করে ল করে দুই প্রকারের মানুষকে জন্য হুজুর পাকসা ইসলাম করছেন কয় প্রকার দুই প্রকার এক প্রকার যারা কোন কবরে কোন মাজারে মোমবাতি জ্বালায় লাইট জ্বালায় রং বেরঙ্গের বাত্তি জ্বালায় আমার বেহরা ধসবাব কবরের উপরে যারা বাত্তি জ্বালায় এদের উপরে আল্লাহ লানত। খবরের উপরে বাড়তি জ্বালাই আলাপ কি আমার বেহরা দুঃস্থ কবরের উপরটা হলো দৃশ্য জগৎ আর নিচেটা হইল অদৃশ্য জগৎ দৃশ্য জগতের কোন কাজের ক্রিয়া অদৃশ্য জগতে যাইয়া কার্যকরী হয় না অতএব কারণে কবরের উপরে বাত্তি জ্বালাইলে সেই বাত্তির আলো কবরের ভিতরে পৌঁছবে না ভিতরে আলোকিত হবে তার আমলের দ্বারা ভিতরে আলোকিত হবে জান্নাতের বাতির দ্বারা আল্লাহ আল্লাহার যদি ব্যবস্থা করে দেন ভিতরকে আলোকিত করার জন্য ভিতর আলোকিত হবে ওরে দুনিয়াতে তোর মোমবাতি জ্বালানোর দ্বারা কবরের ভিতর কিছু ব্যাসকম আছে এই ব্যসক্রমের মধ্যে একটা ব্যসক্রম মহিলাদের জন্য কবরের জারত নাই পুরুষদের জন্য কবরের জয়ারত আছে অতএব পুরুষদের তুলনায় মহিলাদের ধর্মকর্ম কম না সমান কম জ্ঞানও কম জ্ঞানও আমার বাইর এই জন্য আল্লাহ ফাতে মধ্যে এর সাত করেছেন এই আমার বন্দারা তোমাদের সমাজে কোনো চাল্লিশে কোনো পঞ্চায়েতে কোনো কেসে কোনো মামলায় মহিলাদের থেকে যদি তোমাদের সাক্ষ্য গ্রহণ করা লাগে তো একজন পুরুষের ক্ষেত্রে দুইজন মহিলার সাক্ষ্য গ্রহণ করিবা একজন পুরুষের ক্ষেত্রে দুইজন মহিলার সাক্ষী গ্রহণ করিবা যেখানে একজন পুরুষের সাক্ষী দিত সেই জায়গায় একজন পুরুষ যদি সাক্ষী হিসাবে পাওয়া না যায় মহিলা সাক্ষী কয়জন দরকার তাহলে বোঝা যায় দুইজনে দুইজন মহিলা মিলিয়া একজন পুরুষের সমান হয় দুইজন মহিলা মিলিয়া একজন পুরুষের কি হয় সমান হয় তাহলে বুঝা গেল একজন মহিলা একজন পুরুষের অর্ধেক একজন মহিলার জ্ঞান একজন পুরুষের কি কম তবে একটা কথা আছে সূক্ষ্ম মনোযোগ আছে নি মহিলাদের জ্ঞান পুরুষের তুলনায় কম কোন মহিলা আর কোন পুরুষ যেই মহিলা যেই পুরুষের বিপরীতে অবস্থান করে যে পুরুষ যেই মহিলার বিপরীতে অবস্থান করে ওই বিপরীতে অবস্থানকারী মহিলা বিপরীত অবস্থানকারী পুরুষের জ্ঞানের তুলনায় অর্ধেক আমি বিপরীতে রসুল্লাহাম অবস্থানকারী রসুলামের বিপরীতে আয়সি অবস্থানকারী অতএব রসুলের জ্ঞানের তুলনায় আয়েশার জ্ঞান অর্ধেক আলীর জ্ঞানের তুলনায় ফাতেমার জ্ঞান অর্ধেক আমার তুলনায় আমার জ্ঞান অর্ধেক কথা বুঝছে না বুঝেন নাই হজরত আয়সাসনার জ্ঞান আমি ভরিউদ্দিন আছে সৃষ্টিগত কিছু কি আছে পুরুষের সৃষ্টিগতভাবে ভাবে মারফেটের থেকে বাইর সময় মুখের মধ্যে কষম থাকে না বারো তেরো চোদ্দ পনেরো বছর যখন হয় তখন আস্তে আস্তে সৃষ্টিগত ব্যবধান কি ব্যবধান না সমান তুমি যদি সমান করতে চাও তোমার আব্বা সুদ্ধা কবর থেকে আসি দুনিয়ার সমস্ত ডাক্তার দুনিয়ার সমস্ত ইঞ্জিনিয়ার দুনিয়ার সমস্ত একসাথ হইয়া একটা মহিলার মুখের মধ্যে একটা দাড়ির প্রসঙ্গ যাইতে পারবি তো সমান কেমনে করবে আমার ভাইয়েরা দোষ মহিলাদেরকে আল্লাহ সন্তান গর্ভে ধারণ করার জন্য উপযুক্তিতা দিয়েছেন যোগ্যতা দিয়েছেন বলতে গেলে অনেক সৃষ্টিগতভাবে ভাবে যেহেতু ব্যবধান আছে চলা ফেরার নিয়ম নীতির মধ্যেও ব্যবধান আছে কথা বুঝাতে পারছি সৃষ্টিগতভাবে যখন ব্যবধান আছে সৃষ্টিগত যখন পার্থক্য আছে চলাফেরার নিয়ম নীতির মধ্যেও তুমি যদি না মানো তুমি এই বেশকমটার নাম পর্দা আমার ভাইরা দুবাব আমরা তো মনে করি পর্দা শুধু মহিলার জন্য আসলে পুরুষের জন্য পর্দা আছে না আমি আজকে পুরুষের পর্দার আলোচনা করব। মহিলার পর্দার আলোচনা করব না এই জন্য আমি আপনাদের সামনে আয়াত করিমা তেলাবাত করেছি একটা আয়াত করিমা তেলাবাদ করেছি পুরুষের আলোচনার জন্য আরেকটা আলোচনা আয়াত করেছি এক আয়াতের পর্দা। সাউন্ডের পর্দা আওয়াজের পর্দা এই মহিলাদের আওয়াজের পর্দার আলোচনা করার জন্য আয়াত করিমা তেলাবাদ করেছি পুরুষের পর্দা কি এক নম্বর পুরুষের পর্দা আল্লাহ আল্লাহরুল আলমিন বাড়িতে প্রবেশ করতে চাও কোনো মানুষের ঘরে প্রবেশ করতে চাও তো তোমাদের প্রথম কর্তব্য হলো সেই বাড়িওয়ালার থেকে অনুমতি গ্রহণ করা হাত্তা তাস্তা আনিসু षण करो घर प्रवेश करते चाहबाड़ी प्रवेश करते चाहबा प्रथम घर बाहर बाहर दादाइए অনুমতি নাই। অথবা সালামের উত্তর দিয়া যদি না করিয়া দে তাহলেও তোমার অনুমতি নাই। আবার কিছুক্ষণ পরে সালাম দাও এভাবে তিনটা সালাম দিবা তিনটা সালাম দেওয়ার পরে থেকে রিটার্নাল সালাম যদি না আসে সেই ঘরে সেই বাড়িতে প্রবেশ করার তোমার অনুমতি নাই তুমি যেদিক থেকে এসে বাবা রে বাবা একশো মাইল স্পিডে একশো মাইল স্পিডে আমার ভাইয়েরা ডুকে যাইয়া শুধু ঘরে না একেবারে বাবির ক্যামেরায় একেবারে কোথায় বাবির স্পেশাল রুমে এ তো নাই বিদেশে সৌদি আরব ভাইয়া কোথায় আমার ভাইয়েরা না বললেই নয় এটা আপনাদের আমাদের বেশি। বিদেশে থাকে সেখান থেকে টাকা রুজি করিয়া করিয়া দেশে পাঠায় আর ম্যাডামেরা বেনিটি ব্যাগ একটা গলার লগে লটকাইয়া কান্দের সাথে জুলাইয়া হেড বাজারে বাজারে মার্কেটে মার্কেটে দুনিয়ার সমস্ত মার্কেটের ভিতর যত মহিলার ঠিক মতে আমার বাড়ির একেবারে কোথায় না ঢুকে বাবির স্পেশাল কামরাই আল্লাহ কয় বেড়া ঘরে ঢুকিস না সালাম ঘরে থাক ঢুকিয়েছে কিং বন্ধ করে আমার ভাইয়েরা দোষ ও বন্ধ হবে না যৌতুক বন্ধ হবে না আর এই বিস্তারিত বলার সময় নেই দুদিন ব্যাপী একটা মাহফিল হলে তারপরে বিস্তারিত বলি আমি আপনাদেরকে বুঝাইতাম কিভাবে মহিলারা চালাইতেছে কিভাবে যৌতুক মহিলারা মহিলারা চালাইতেছে মহিলাদের কারণে যৌতুক রাজ্যে বন্ধ হয় না মেয়েদেরকে করলে সেটা উত্তেজিত করা হয় না আমার বাইরা দুষ্ট অভাব এই জন্য হুজুর পাক নিয়ম মানতে হবে রসুলি আকরম সালামের নীতি মানতে হবে রসুল আকরম সাল্লাহামের বিধান মানতে হবে যুবক বাহিরা রসুল্লা সাহে আসালাম আদি শরীফের মধ্যে বলছে কি হসনুহু লাউনু হসনুহু রিহু ওই ছেলেরা তোদের প্রসাদনী হলো গ্রাম গ্রাম তোদের প্রসাদনী কি অতএব মেকআপ করবে ছেলেরা না মেয়েরা মেয়েরা মেকআপ করবে কেনা ছেলেরা এই ফোলা আবার তোরা তোদের জন্য জেন্টস পার্লার কেন কালার তো তোদের জন্য নেই কালার ছেলেদের জন্য গ্রান গ্রানি হুহ রিহু ও মুসলমানের ছেলেরা তোমরা আতর ব্যবহার করি আতর ব্যবহার করি আর যদি না পাও তো করবে গ্রাম কিন্তু আল্লাহুল্লাহ আসসালাম মেয়েরা। তোমাদের প্রসাদনী হইল কালার স্নো রঙিনের ক্রিম এটা তোমাদের জন্য তুমি যদি গ্রাম লাগাইয়া ওয়ান মান শোয়া লাগাইয়া যদি রাস্তায় বাইর হও তো আমার ছেলেরা আঠারো বিশ বছর বাইশ বছরের পোলারা এরা কি তোমার জন্য রাস্তা শাড়ি দিকে ঘরে বসে থাকবে নাকি এদের নাকে যখন গ্রাম লাগবে রসুল্লা ইসলামের হাদিসের খেলা রসুল্লাহ রসুল্লাহ কাজ করবা মুসলমান ছেলে হইবে আর মেয়ে হইবা বিপদে পড়বে কোথায় পড়বা আবার ওই মাহবিল আর একটা আছে নাজিরার ডাইজি আমার ওদেরকেছে বুঝছেন সময়ে কুলাইল না আল্লাহ অনুমতি নিতে হবে অনুমতি যখন পাইছ গড়ে ঢুকার বাড়িতে ঢুকার ঘরে ঢুকার কি কাজে গেছ। একটা জিনিস আলামিন বলেন ও বেগানা পুরুষ একটা মহিলা ঘরের মধ্যে বসবাস করতেছে ওইটা তো তার বসবাসের জায়গা সে তোমার জন্য ঘর সারি যাবে কোথায় তুমি যদি ঘরের মধ্যে ঢুকে তার সামনে চলে যাও তাহলে ওই বেচারি আর পর্দা কোথায় করবে অতএব কারণে তুমি পুরুষের জন্য পর্দা তুমি তার কাছে যদি কিছু চাওয়ার হয় বাইরে দরজার বাহিরে থাকো পর্দার বাইরে থাকো যদি এই মহিলা ঘরের সামনের রুমে থাকে তাহলে তুমি ঘরের বাইরে দাঁড়াও আর যদি এই মহিলা ঘরের ভিতরের রুমে থাকে তুমি বেশির থেকে বেশি সামনের রুম ড্রয়িং রুম পর্যন্ত যাইতে পারো পবিত্রতা আর তার কলবের জন্য অপবিত্রতা একজনের চেহারার দিকে একজন তাকাইলে দোনোজনের চেহারা রে দোনোজনের কলবকে রোগে ধরবে রোগে দোনোজনের কলবকে কি ধরবে রোগে ধরবে এবার এক নজর টাকাই আসে আস্তে আস্তে যাবে পুরুষের পর্দা না মহিলার পর্দা পুরুষের পর্দা কার পর্দা দুস্ত পুরুষের পর্দা বন্ধু আমার হাবিব আপনি আপনার উন্মতের ইমানদার পুরুষদেরকে বলুন তারা ঘরে বাড়িতে হাঁটে বাজারে রাস্তা রাস্তাঘাটে চলাফেরা করার সময় চক্ষুগুলাকে যেন নিচের দিকে তাকে তাকাইয়া চলাফেরা করে দৃষ্টি অবনত করিয়া যেন চলাফেরা করে এই চলাফেরার মধ্যে যদি কোনো বেগানা পুরুষের উপরে অগুত্তা তার নজর পড়িয়া যায় আল্লাহ ফাকরবুল্লা আলমী নজরত আলী রাজিয়াল্লাহ বলেন ইয়া আলী ইচ্ছাকৃত ভাবে তুমি তাকাও নাই অনিচ্ছাকৃত ভাবে পড়ে গেছে সঙ্গে সঙ্গে নজর তার চেহারার উপর থেকে তুমি নামাইয়া পেলো খবরদার দ্বিতীয়বার চক্ষু ঘুরেইয়া। আবার তার চেহারার দিকে তাকানোর জন্য তোমার অনুমতি না পুরুষের না মহিলা পুরুষের পর্দা আমার ভাইরা দুঃস্থ অভাব এখন তো আমরা মনে করি পর্দা শুধু কার জন্য মহিলার জন্য আল্লাহ ফাকরুল আলমিন শরীফের মধ্যে হে দুনিয়ার দেবরেরা তোমরা যারা অবিবাহিত দেবর ঘরে বসবাস করবা খবরদার ঘরে চলাফেরা করার সময় চক্ষুগুলাকে নিচের দিকে তাকাইয়া তাকাইয়া চলাফেরা করবা যেন তোমার নজর তোমার বাবির চেহারার উপরে না পড়ে কারণ দেবরের গোষ্ঠী বাবির জন্য মৃত্যু সমতুল্য আলহান দেবরের গোষ্ঠী বাবির জন্য কি মৃত্যু সমতুল্য কিভাবে মৃত্যু সমতুল্য সেটা আজকে আর বুঝাইতে পারলাম না আমার ভাইয়ের রাজস্ব অভাব এই জন্য আল্লাহকে বুলালমিন কোরআন শরীফের মধ্যে হুজুর পাকসল ইসলামের বিবেদন কে সম্বোধন করে বলছেন বিবেদন তোমরা যদি মিষ্টি ভাষায় কথা বলিও না বেগানা পুরুষের সাথে নরম ভাষায় নরম ছুরে মিষ্টি ভাষায় কথা বললে মিষ্টি শব্দে কথা বললে মারস মানুষ সবগুলার দিল রোগ মুক্ত না কিছু হ্যাঁ তোমার দিকে কি করবে লোভ করবে তো লোভ করলে তুমি তার সাথে রাজি লোবে। রাজি হইলেও তোমার জন্য ক্ষতি রাজি না হইলেও তোমার জন্য ক্ষতি রাজি হইলে যাহান্নামি হইলি আর রাজি না হইলে হইবি এই জন্য বললাম না আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন নামাজের সময় হইয়া গেছে প্রযোজনা পরিবেশনায় আল আরব এন্টারপ্রাইজ এখানে সকল প্রকার ইসলামী সিডি বিপ্রাইজ ছেচল্লিশ মাদাসা মার্কেট আট হাজারি চট্টগ্রাম ফোন নম্বর শূন্য এক আট এক আট সাত এক সাত